পরিবেশিত অডিও লেকচার সিরিজ আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ কথা আজ ছাব্বিশে আবান হিজরি চোদ্দশো সাল আমরা মুসলিমরা অনেকে জানি না হিজড়ি সালের গণনা ঠিক কবে থেকে শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি স্লামের সময় কোন দিন তারিখ ছিল না তখন মানুষ কোন বড় ঘটনাকে রেফারেন্স হিসেবে ধরে বছর এবং মাস গণনা করত যেমন আল্লাহ রসুল সাল্লাহু আলহাস্লামের জন্ম হয়েছিল পাঁচশো সত্তর ইসাই সালে কিন্তু পাঁচশো সাল বলে আরবের লোকেরা কিছু জানত না আল্লাহ রসুল সাল্লাহু আলহিস্লামের জন্ম যে বছর হয় ঠিক সেই একই বছরে খুব বড় একটা ঘটনা ঘটে আর সেটা হলো হস্তি বাহিনীর ধ্বংস হওয়া এটা ছিল আরবের ইতিহাসে একটা বড় ঘটনা যা আমরা আগেই আলোচনা করেছি তাই মানুষ এভাবে মনে রেখেছে যে আল্লাহ রুসুলসাল্লু আলহিমের জন্ম হয়েছে আব্রাহার হস্তি বাহিনীর ধ্বংস হওয়ার বছরে তারা কোন সাল বা দিন তারিখ মনে রাখত না তাদের বছরও হিসাব ছিল তারা মাস গণনা করত কিন্তু সেই মাসের ক্রম তারা নিজেদের সুবিধামত সুবিধা মতো পরিবর্তন করত আল্লাহু আলহাম যেদিন মদিনায় এলেন সেই দিনটি ছিল হিজড়ি ক্যালেন্ডারের প্রথম দিন কিন্তু সেদিন ক্যালেন্ডার প্রবর্তিত হয়নি কারণ তখন খুব বড় সভ্যতা গড়ে ওঠেনি ইসলাম ছিল ছোট একটা শহরের মধ্যে সীমাবদ্ধ এই শহরের সাইজটা ছিল এখনকার মদিনার মসজিদে ঠিক সেটা সমান হিজরি ক্যালেন্ডার প্রবর্তিত হয়েছিল অমর রাজিল্লা আনহুর সময় তখন ইসলাম সভ্যতা বিশাল আকার ধারণ করেছে লোক সংখ্যা বেড়েছে বহুগুণে অমর ইবনুল খাত্তাব রাজিল্লা আনহুর খিলাফতকালে একবার এক লোক তার বন্ধুর কাছ থেকে কিছু ঋণ নেয় আর ঋণ নেবা সময় বলে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 ইসলামের ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনার একটি হল আল্লাহ আলিহাস্লামে হিজরত সাহাবিরা তাই ইসলামের সূচনা বিন্দুকে হিজড়ি ক্যালেন্ডারের সূচনা বিন্দু হিসেবে নির্ধারণ করে হিজড়ি ক্যালেন্ডার প্রবর্তন করলেন এখান থেকে আমরা সাহাবিদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে একটা আভাস পাই তারা ইসলামের ইতিহাসকে ইসলামের টার্নিং পয়েন্টগুলোকে খুব গুরুত্বের সাথে দেখতেন নবীজি সাল্লু আলিয়া জন্মদিবস মৃত্যু দিবস নিয়ে তারা মাথা ঘামাতেন না তাই সাহাবিদের সময়ে আমরা আল্লাহ রসুল সাল্লু আলহিহাস্লামের জন্মদিবস নিয়ে দিবস ভিত্তিক কোনো উদযাপন দেখি না তাই তারা হিজড়ি ক্যালেন্ডারের সূচনা বিন্দু হিসেবে আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের জন্মদিবসকে বাছাই করেননি করেছেন হিজরতের দিনটিকে আমরা ঠিক করি উল্টোটা আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের জন্মদিবসকে কেন্দ্র করে উৎসব করি কিন্তু সাহাবিরা দিবস ভিত্তিক আনুষ্ঠানিকতায় বিশ্বাস করতেন না তারা আল্লাহ রসুল সাল্লাহু আলিহাস্লামের সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন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 নিরাপত্তাহীন হয়ে পড়বে কেন কোরাইশরা বুঝতে পেরেছিল দীর্ঘ তেরো বছর অত্যাচার করার পর মুসলিমরা কুরাইশদের এমনি এমনি ছেড়ে দেবে না কুরাইশের সাথে মুসলিমদের যুদ্ধ হবেই যদিও তখন জিহাদের আয়াত নাজিল হয়নি কিন্তু কুরাইশরা বুঝতে পারছিল আজ হোক কাল হোক মুসলিমদের সাথে কুরাইশদের একটা বোঝাপড়া হবেই হবে দ্বিতীয়ত কুরাইশা দীর্ঘদিন ধরে আরবের একচ্ছত্র ক্ষমতার যে স্বপ্ন দেখে আসছিল মদিনায় মুসলিমদের উত্থান হলে সে স্বপ্নে মুসলিমরা ব্যাঘাত ঘটাবে আরও উপদ্বীপে ইসলামী শক্তি জেগে উঠলে তা কুরাইশ আধিপত্যের জন্য একটা বড় হুমকি আল্লাহ রুসুলসাল্লু আলাইস্লামের মূল বার্তা তাওহিদকে অস্বীকার করলেও কুরাইশা তাওহিদের অর্থ ঠিকই বুঝতে পেরেছিল তারা বুঝতে পেরেছিল আল্লাহরুসুলসাল্লু আলহিম হলেন শেষ নবী আর তিনি এসেছেন একটি গ্লোবাল এজেন্ডা নিয়ে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 ব্যর্থ পরাজিত মানুষের মতো বেপরোয়া মরিয়া অস্থির উন্মাদ প্রায় কোরাইশটা গুপ্ত হত্যার পরিকল্পনা করল মুহদ আলী তাকে তারা মারবেই তা করে হোক। দারুন নাদ সংসদে গুরুত্বপূর্ণ অধিবেশন বসল অধিবেশনের শিরোনাম মুহম্মদকে কিভাবে থাপানো চায় মক্কা সংসদের এই অধিবেশন প্রসঙ্গে আল্লাহ বলেন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 আর তার আদর্শ ছিল সত্য একটা আদর্শ তার আনিত ধর্মে বিশ্বাস করে মক্কার বাইরের লোকেরা তার দলে দলে যোগ দিয়ে মক্কায় আক্রমণ চালাতে পারে সবচেয়ে জঘন্য প্রস্তাবটি ছিল নবীজাল আলহামকে হত্যা করা এই প্রস্তাব আর কারো নয় এই প্রস্তাব কুখ্যাত আবু সে প্রস্তাব করল প্রত্যেক শক্তিশালী অভিজাত বংশের একজন করে শক্ত সমর্থক কাউকে পাঠানো হবে তাদের সবার হাতে থাকবে একটি করে ধারল তলোয়ার তারা সবাই একযোগে রসুল্লাহ সাল্লু আলিহাস্লামকে হত্যা করবে ফলে হত্যার দায় নির্দিষ্ট কাউকে বহন করতে হবে না মক্কার সমস্ত গোত্র এই হত্যার দায় ভাগ নেবে সেক্ষেত্রে রসুল্লা সাল্লু আলিহাস্লামের পরিবার মক্কার সব গোত্রের বিরুদ্ধে যুদ্ধে চড়াতে পারবে না তারা রক্তপণ নিয়ে সন্তুষ্ট থাকতে বাধ্য হবে মুশ্রিকরাও খুশি মনে রক্তপণ দিয়ে দিবে প্রস্তাবটি জঘন্য হলেও বেশ কার্যকরী ছিল সংসদে হত্যার বিল পাশ হল মুশ্রিদদের পরিকল্পনা ছিল আল্লাহকে গোপনে হত্যা করা কিন্তু পরিকল্পনা ছিল তাকে তিনি রক্ষা করবেন আল্লাহবাজ নবীকে শিখিয়ে দিলেন একটি দোয়ার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 এখানে মদিনার কথা বোঝানো হচ্ছে যেখানে হতে নির্গমন শুভ হতে আমাকে বের করে নিন আপনার নিকট হতে আমাকে দান করুন সাহায্যকারী ব্যক্তি এখানে বলা হচ্ছে শাসন কর্তৃত্ব বা রাজনৈতিক ক্ষমতার কথা। শিক্ষা দিচ্ছেন এই দিনকে টিকিয়ে রাখতে চাই শাসন কর্তৃত্ব বা শক্তি একটু আগে উল্লেখিত সুর আনফালে যেখানে বলা হয়েছে তারা যেমন পরিকল্পনা করল আল্লাহও পরিকল্পনা করলেন এবং বস্তুত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 কারণ তাদের চোখের সামনেই এই ঘটনাগুলো ঘটে তারা নিজেরা ছিলেন ইতিহাসের অংশ এবং সাক্ষী মদিনায় যে শান্তি আর নিরাপত্তা তারা ভোগ করতে যাচ্ছেন সেই সুসময় প্রস্তুতি হিসেবে প্রয়োজন ছিল তাদের অতীতের কথা স্মরণ করিয়ে দেওয়ার মুশ্রিকরা নবীজিকে বন্দী করতে চেয়েছিল তাকে হত্যা করতে চেয়েছিল চেয়েছিল মক্কা থেকে চিরতরে নির্বাসিত করতে শেষ পর্যন্ত তারা হত্যা করার ব্যাপারে একমত হয় খুবই জঘন্য একটা পরিকল্পনা করেছিল তারা একজনকে দিয়ে নয় সবগুলো গোত্র সদস্যদের দিয়ে এই হত্যাকাণ্ডের মিশন চেয়েছিল এই আয়াতটি একটি বাস্তবতার দিকে ইঙ্গিত করে আর তা আল্লাহ ক্ষমতা আর শক্তির সামনে দুর্বল দুর্বলহীন মানুষগুলো কিবা করতে পারে কিছুই না আল্লাহই সবকিছুর ওপরে ক্ষমতা পানা যাকালামের কাছে আল্লাহ থেকে হিজরতের অনুমতি পাওয়ার পর রসুল্লা আলিম আবু বকরুল্লাহ আনহুকে বিষয়টি জানানোর জন্য তার বাড়ির উদ্দেশ্যে বের হলেন সাধারণত আল্লাহ রসুল্লাহ আলহিহাস্লাম আবু বকর আনহুর বাসায় যেতেন সকালে অথবা সন্ধ্যায় কিন্তু সেদিনের কথা ছিল ভিন্ন তিনি এসেছেন দুপুরের একটা সময় সাধারণত সেই সময়টায় কেউ কারো বাসায় যেত না প্রচন্ড গরমে সেটা ছিল বিশ্রামের সময় আয়সা রাদ আনহা সেদিনের কথা বর্ণনা করেন আমরা দেখলাম একজন মানুষ মুখ কাপড়ে থেকে আমাদের বাড়ি দিকে আসছেন আবু বকর রাজি আহু তাকে দেখেই বুঝতে পারলেন যে তিনি আল্লাহ রসুল্লাহ আলহ্লাম আবুবক রাজিয়ালহু নীকে দেখে বলে উঠলেন নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোন ব্যাপার তা না হলে তিনি এই অসময়ে এভাবে আসতেন না কারণ দুপুরবেলা বিশ্রামের সময় রসুল্লাহ এভাবে আসার কথা না নবীজি ঘরে ঢুকলেন আবুবকর রাজিয়াল্লাহ আনহু তার বসার জন্য জায়গা করে দিলেন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 এরপর করে মদিনা হিজত করার সাথে হ্যাঁ অবশ্যই রসুল্লাহু আলহামের সাথে যাওয়ার অনুমতি পেয়ে আবু বকর রাজিল কাঁদতে লাগলেন আয়সা বলেছেন সেদিন আমার পিতা খুশিতে যেভাবে কেঁদেছিলেন আমি কোনোদিন কাউকে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 নিজের জীবনের ভয়ে আবু অকর্ভিত ছিলেন না বরং রসুলুল্লাহর জন্য এই আত্মত্যাগের সুযোগ পেয়ে তিনি আনন্দে কেঁদে ফেলেন এদিকে কোরাইশরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে এগিয়ে চলেছে তারা রসুলুল্লা সাল্ল আলহাস্লামের বাসভবন ঘেরাও কর্মসূচি গ্রহণ করল উদ্দেশ্য রসুলুল্লাহ যেন ঘর থেকে বের হতে না পারেন গুপ্ত হত্যার অপারেশনের জন্য নির্বাচিত করা হল এগারো জনকে এদের মধ্যে আবু জাহেল এবং আবু লাহাবও ছিল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 সেই রাতে আলী বিন আবুতালিবকে রসুল্লাহ সাল্লু আলহ সালাম তার কাছে রাখা কোরআদের আমানত বুঝে দিলেন এবং বললেন তুমি আমার এই সবুজ হাদরামি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। ওদের হাতে তোমার কিছুই হবে না আলী নিজ জীবনের ঝুঁকি নিয়ে রসুল্লাহ সাল্লু আলাই সাল্লামের কথা মতো বিছানায় শুয়ে থাকলেন সাহাবিরা আগ্রহের সাথে তাদের এই দায়িত্বগুলো পালন করতেন এমনকি নিজেদের জীবনে ঝুঁকিও নিয়েছেন খুশি মনে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 রসুল্লা সাল্লু আলী হাসাল্লাম তাদের এই কথাগুলো শুনতে পেয়েছিলেন তাই তিনি বললেন হ্যাঁ আমি এই কথাই বলেছি আর আগুনেই পূর্বে তুমি এই বলে রসুল্লাহ সাল্লু আলীহাস্লাম হাতে এক মুঠো মাটি নিয়ে ঘর থেকে বের হয়ে এলেন এবং তাদের দিকে নিক্ষেপ করলেন দৃষ্টির আড়ালায় চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কেউ তাকে দেখতে পেল না সকলের অবচরে তিনি ঘর ত্যাগ করলেন রসুল্লাহ তখন আবৃত্তি করছিলেন সুরাই ইয়াসিনের আয়াত আমি ওদের সামনে অপেছনে প্রাচীর স্থাপন করে দিয়েছি এবং আবৃত করে দিয়েছি ফলে ওরা দেখতে পায় না সুরাইয়াসিন আয়ার নয় এদিকে কোরআসের সেই এগারো জন মাথায় মাটি নিয়ে বসে থাকল নির্ধারিত সময়ের আশায়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 কোরআসদের চোখে ফাঁকি দিয়ে রসুল আলহাম ও আবু বকর রাজু ইতিমধ্যেই মোদিনা অভিমুখে যাত্রা শুরু করে দিয়েছে রসুল্লাহু আলিহাস্লাম খেয়াল করলেন আবু বকর রাজ কিছু সময় তার আগে আগে হাঁটছেন আবার কিছু সময় তার পেছন পেছন হাঁটছেন তাই রসুল তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কখনও তুমি আমার সামনে চলছ আবার কখনো পিছিয়ে চলছ কেন বললেন আমার যখন মনে হয় কেউ আপনাকে সামনের দিক থেকে হঠাৎ আক্রমণ করতে পারে তখন আমি আপনার সামনে চলে যাই আবার যখন মনে হয় কেউ আপনাকে পেছন থেকে আক্রমণ করতে পারে তখন আমি আপনার পেছন পেছন হাঁটি রসুল প্রশ্ন করলেন আবু বকর তুমি কোনটা চাও আমার ক্ষতি নাকি তোমার ক্ষতি আবু বকর বললেন ইয়া আল্লাহ রসুল আমার ক্ষতি হলে হোক কিন্তু আপনার ক্ষতি হোক এটা আমি হতে দিতে চাই না এটাই ছিল রসুল্লাহ আলহ্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবি যিনি ছিলেন নবীদের পরার শ্রেষ্ঠ জবাব। এরপর তারা একটা গুহার কাছে প্রথমে আবু বকর রাজিউল্লাহ আনহু গুহার ভেতরে ঢুকে সবকিছু ভালো মতো পরীক্ষা করে দেখলেন যে সেখানে কোন সাপ বিছা অথবা কোন শত্রুতল ঘাপটি মেরে আছে কিনা সবকিছু নিরাপদ দেখে তিনি রসুল্লাহসাল্লু আলহিহাস্লামকে ভিতরে আসতে বললেন। কিন্তু কুরাইশ মুরা তাদের গতিবিধি নজরদারি করতে সক্ষম হয় এবং গুহার খুব কাছে চলে আসে আবু বললেন হে আল্লাহ রসুল যদি কেউ মাথা নিচু করে পা বরাবর তাকায় তাহলে তারা আমাদের দেখে ফেলবে আলহ্লাম খুব নির্ভীক কণ্ঠে বললেন আবু বকর এমন দুজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয় সঙ্গী হচ্ছেন আল্লাহ তুমি কি তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হবে গুহার খুব কাছে এসেও মুস্রিকদের ফিরে যাওয়ার একটা কারণ ছিল খুবই অদ্ভুত একটি অতি ঠুনকো মাকর্ষার জাল আল্লাহ বলেন আর সব ঘরের মধ্যে মাকর্ষার ঘরে তো অধিক দুর্বল সুরানুত আয়াত একচল্লিশ যে মাকসার জালকে একটি আঙ্গুল দিয়ে ছেড়ে ফেলা যায়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 হিজরতের দিনে রসুল্লাহ ছিলেন শুধু আবহকর সাহাবাদের কেউই ছিলেন না তার উপর মূর্করা তাদের ঘিরে রেখেছিল কিন্তু রসুলকে সেই ভয়ক পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট ছিলেন এই ঘটনাকে উদ্ধৃত করে আল্লাহ আয়াত নাজিল করলেন لا নি ইহুমি ইপূলু ফিবিহমান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 যেমন তিনি তাকে সাহায্য করেছিলেন সেই সময়ে যখন কাফিরেরা তাকে দেশান্তর করেছিল তিনি ছিলেন দুজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি তার আপন সঙ্গীকে বলেছিলেন বিষণ্ন হইও না আল্লাহ আমাদের সাথে আছেন অতপর আল্লাহ তার প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাকে শক্তিশালী করলেন এমন সেনাদল দ্বারা যাদেরকে তোমরা দেখতে পাওনি এবং আল্লাহ কাফিরদের বাক্যকে নিচু করে দিলেন আর আল্লাহর বাণী সমুচ্চ রইল আল্লাহ হচ্ছেন প্রবল প্রজ্ঞাময় সুরা তল্লিশ এই আয়াতে আল্লাহ আবু বকর বা সঙ্গী হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ রসুল্লাহ আলহামের অসংখ্য সাহাবি ছিলেন কিন্তু যাকে স্বয়ং আল্লাহ সাহাবি বলে উল্লেখ করেছেন খোর আনে তিনি হচ্ছেন আবু বকর রহদ এই সম্মান আর কেউ লাভ করেনি যাই হোক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 সে যেন তার ভেড়ার পাল নিয়ে আবদুল্লার পথ অনুসরণ করে এতে দুটো সুবিধা প্রথমত আলহ্লাম ও আব রাজ আনহু ভেড়ার দুধ পান করতে পারতেন এতে তাদের খাবারের প্রয়োজন পূরণ হত দ্বিতীয়ত ভেড়ার পাল আবদুল্লাহ ও আমির রাজিয়াল আনহুর যাত্রাপথে তাদের পায়ের ছাপ নষ্ট করে দিত ফলে তাদের গন্তব্যস্থল সম্পর্কে কেউ আজ করতে পারত না এভাবেই তিন দিন চলে গেল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 সাধারণত যে পথে সবাই মক্কা থেকে মদিনা যায় আবদুল্লাহ বিন ওরাইকাত তাদেরকে সেই পথে না নিয়ে অন্য আরেকটি পথে নিয়ে যায় মদিনায় পৌঁছার আগ পর্যন্ত তারা উপকুল ঘেসে চলতে থাকেন মক্কায় কুরাইশদের হাত থেকে মুহম্মদ সাল্ল্লাহু আলিহাস্লাম ফসকে গেলেন কিন্তু কুরাইশরা তবু হাল ছাড়েনি কুরাইশের মুশ্রিকরা রসুল্লা সাল্লু আলিহাস্লাম ও আবু বকর রাজ আনহুকে ধরিয়ে দেওয়ার জন্য একশো উঠ পুরস্কার ঘোষণা করে জীবিত অথবা মৃত একশ উটের এখনকার মূল্যমান হচ্ছে কোটি টাকার উপরে তারা মরুভূমির বেদুইন গোত্রগুলোর কাছে এই পুরস্কারের ঘোষণা জানিয়ে দেয় তারা মরুভূমির পদঘাত সম্পর্কে দক্ষ ছিল তাই কুরাইশা তাদেরকে একশ উটের প্রলোভন দেখায় এমনই এক লোক ছিল সুরাকা ইবেন মালিক সে ছিল এক বেদুইন গোত্রের নেতা হিজরতের একটি মজার ঘটনা তার মুখে শোনা যাক সুরাকা বর্ণনা করে আমি বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম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 কিছুক্ষণ পর আবিষ্কার করল সে ওই লোকের দাবি ঠিক ওই দুই লোক আসলে রসুল্লাহ সাল্লু আলী হাসলাম ও আবুকাল কোটিপতি হওয়ার সুযোগ থেকে সুরাকা মাত্র অল্প কিছু হাত দূরে অন্যদিকে আবু বকর রাজিয়াল আহু বার বার পিছনে ফিরে তাকাচ্ছিলেন আর রসুল্লাহ সাল্লু আলী হাসলাম নিশ্চিন্ত মনে কোরআন পাঠ করছিলেন তিনি একবারও পিছনে ফিরে তাকাননি তিনি নিশ্চিতভাবে জানতেন যে আল্লাহ তালা তাদেরকে নিরাপদে রাখবেন আর আবুবকর রাজিল্লা আহু নিজেকে নিয়ে চিন্তিত ছিলেন না তিনি চিন্তিত ছিলেন রসুল্লাহ সাল্লা আলহিউ নিরাপত্তা নিয়ে কিছুক্ষণ পর আবু বকর রাজিয়াল আনহু বুঝতে পারলেন যে কেউ একজন তাদের অনুসরণ করছে তিনি রসুল্লাহ আলী আসসালামকে ব্যাপারটি জানালেন রসুল আল্লাহর কাছে দোয়া করলেন তৎক্ষণাৎ সুরাকা ঘোড়া থেকে পড়ে গেল আর ঘোড়াটি মাটিতে বসে গেল লবি সুরাকা ঘোরাটিকে আবারও সামলানোর চেষ্টা করল কিন্তু সে আবারও ঘোরা থেকে পড়ে গেল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 তুমি পারস্যের রাজা কিস্তার হাতের বালা বা ব্রেসলেটগুলো একদিন পাও তাহলে বিষয়টা কেমন হবে আল্লাহ আলহ্লাম আসলে এর মাধ্যমে একটা ভবিষ্যৎবাণী করছিলেন যে একদিন ইসলাম পারস্য দখল করবে আর এই বেদুইন সুরাকা সেদিন পারস্যের রাজা কিস্তার ব্রেসলেটগুলো নিজের হাতে পড়তে পারবে কথা উমরাদুল্লাহ আনহুর খিলাফতের সময় মুসলিমরা সত্যি সত্যি পারস্য বিজয় করলো। এবং রাজা কিসরার যাবতীয় দামি ধনসম্পদ গনিমত হিসেবে লাভ করল তার মধ্যে কিসরার দুটো ব্রেসলেটও ছিল অমার আদেল ওয়ানহু তখন সুরাকাকে ডেকে পাঠালেন আর ব্রেসলেট দুটো তার লোমস দুই হাতে পরিয়ে দিলেন এরপর বললেন আল্লাহ আকবর সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি পারস্যের রাজা কিস্রা এ হুরমুজের হাত থেকে বালাজোরা ছিনিয়ে এনেছেন যে কিনা বলতো আমি হচ্ছি মানব রব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 ইসলামের ইতিহাস সেরা সময়ের একটি ঘটনা হল এই পারস্য বিজয়ের ঘটনা যাত্রাপথে আলী ওয়াস্লাম ও আবু বকর রাজু খোজা গোত্রের মাবাদ নামক এক মহিলার তাবুর কাছে থামেন মাবাদ ছিলেন একজন দানশীল মহিলা তাবুর পাশ দিয়ে যাওয়া পথিক তিনি আপ্যায়ন করতেন কিন্তু রসুল্লাহ সাল্লু আলী ওয়াস্লাম ও আবুবকরকে উম্মে মাবাদ কিছু দিতে পারেননি উম্মে মাবাদের কাছে খাবার খোঁজ করেন উম্মে মাবাদ বললেন যে যদি দেওয়ার মতো কিছু থাকত তাহলে তার কাছে চাওয়া লাগত না বরং তিনি নিজে থেকেই দিতেন আসলে মাবাদের শুধু একটি দুর্বল বক্রি ছিল খরা কারণে সেটি দুধ শুকিয়ে গিয়েছিল রসুল্লাহ বক্রির দুধ দোহানোর জন্য তার কাছ থেকে অনুমতি চান ওম্মে মাহবাদ তাকে অনুমতি দেন রসুল্লাহ সাল্লু আলু স্লাম তার কাছ থেকে একটি বড় পাচু চেয়ে নেন তিনি বক্রিটিকে স্পর্শ করা মাত্রই বকরিটি দুধ দেয়া শুরু করে পাত্র না ভরা পর্যন্ত বকরিটি দুধ দিতে থাকল পাত্রটি ভরে গেলে রসুল্লাহ আলী তা মাহবাদকে দেন এরপর একে একে সবাই তৃষ্ণা মিটিয়ে দুধ পান করেন আলি হাসাল্লাম সবার শেষে দুধ পান করেন দুধ পান শেষে তিনি বলেন ঘরের সেবকরা সবার শেষেই পান করে নবীজ সাল্লু আলী হাসাল্লাম উম্মে মাহবাদের জন্য পাত্রে কিছু দুধ রেখে দেন উম্মে মাহবাদের স্বামী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 যেখানে জনগণ তোমাকে তালার ইবাদত করতে সাহায্য করবে হিজরত খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং বর্তমান সময়ে বিষয়টি বিশদ আলোচনার দাবি রাখে আমরা পয়েন্টের মাধ্যমে আলোচনা চেষ্টা এক হিজরত আমাদের হক ও বাতিলের চিরন্তন দন্দের বাস্তবতাকে মনে করিয়ে দেয় হক ও বাতিলের এই মধ্যকার দ্বন্দ্ব হচ্ছে আল্লাহ আল্লাহতালার সুন্না এই দ্বন্দ্ব কেয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ বলেন আল্লীন উহ্রিজমিলিৈল কোলু অব্বু নাল দস বি হুদ্দি মৎস্য ফল চুয়িদু কৌফি হসি র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 ফি ও নতুন আল হস নব ওলী নহ নয়ুষর নিশ্চয় যারা কুফুরি করেছে তারা নিজেদের সম্পদসমূহ ব্যয় করে আল্লাহর রাস্তা হতে বাধা প্রদান করার উদ্দেশ্যে তারা তো তা ব্যয় করবে অতঃ এটি তাদের উপর আক্ষেপের কারণ হবে এরপর তারা পরাজিত হবে আর যারা কুফরি করেছে তাদেরকে চাহান নামে সমবাদ করা হবে আনফাল সুরা আর এই কারণে তারা আল্লাহ রসুল্লাহ আলহিবাসলামকে জীবিত অথবা মৃত হিসেবে ধরার জন্য একশো উঠ পুরস্কার হিসেবে নির্ধারণ করেছিল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 একজন মানুষের পক্ষে যা কিছু করা সম্ভব তা সবটাই নবীজাল করেছেন কয়েকটি উদাহরণ দেখা যাক প্রথমত রসুল্লাহ আলহাম মুখ ঢেকে দুপুরবেলা আবুবকর আনহুর বাসা যান ভর দুপুরে সেই সময়টা ইচ্ছে করে বেছে নিয়েছিলেন কারণ সে সময় মানুষ সাধারণত ঘরে বিশ্রাম নেয় দ্বিতীয়ত গোপনীয়তার স্বার্থে তিনি আবুবকরকে আলোচনার সময় বাড়িতে কে কে আছে সেটা জেনে নেন তৃতীয়ত তিনি আলীবেন আবু তালিবকে তার বিছানায় শুয়ে থাকা নির্দেশ দেন যাতে শত্রুরা তার চলে যাওয়ার ব্যাপারটি আজ করতে না পারে চতুর্থ হিজরতের যাত্রার জন্য আগে থেকেই প্রস্তুত রাখা ছিল চারপাশ অন্ধকার হলে রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম আবুবকরকে সাথে নিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়েছিলেন ষষ্ঠত তারা একজন গাইড বা পথ প্রদর্শক ভাড়া করেছিলেন সপ্তমত মদিনা ছিল মক্কার উত্তরে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 কিন্তু তার পরও তিনি মদিনাতে নিরাপদে পৌঁছানোর জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন তিনি এর মাধ্যমে শিক্ষা দিলেন যে মুসলিম হিসেবে জাগতিক প্রচেষ্টা সবকিছুই ঠেলে দিতে হবে রসুল আলহামের দেখানো পথ অনুসারেই সকল প্রকার ইসলামী কাজকর্মের পরিকল্পনা করতে হবে এবং সর্বোচ্চ শ্রম হবে বিপদের ভয়ে প্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকা যাবে না বরং যথাযথ সতর্কতা অবলম্বন করে কাজ করে যেতে হবে যদিও বাল্লা রসুল সাল্লু আলহিউলাম সর্বোচ্চ পরিমাণ সতর্ক ব্যবস্থা গ্রহণ করেছিলেন এর পরেও তিনি একাধিকবার বিপদে পড়েছিলেন আর তখন ঘটল একের পর এক মৌচিসা এর থেকে আমরা শিক্ষা পাই যখন বান্দা তার সাধ্যমতো সমস্ত পদক্ষেপ নেয় এরপর আল্লা তালা তার রক্ষণাবেক্ষক হয়ে যান আর তাই হিজরত জুড়ে আমরা দেখি একের পর এক মৌচিসার ঘটনা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 মুসলিম নারীদের সাহসী ভূমিকা হিজরতের ঘটনার সিংহভাগ বর্ণিত হয়েছে আইসার্জাল সূত্রে পুরো ঘটনা তিনিই সংরক্ষণ করেছেন আসমাবিদ্যা আবিবকরকে বলা হয় দাদুন নিতাকায় বা দুই ফিতাব মক্কা থেকে মদিনা হিজরতের সময় তিনি রসুল্লাহ সাল্লু আলী ওসালাম তার বাবার জন্য থলেতে পাথেও ও মশক গুছিয়ে দিচ্ছিলেন কিন্তু মুখে বাধার জন্য কাছে কোনো রশি খুঁজে পাচ্ছিলেন না তখন তিনি নিজের কোমরের নিতাক বা বন্ধনী খুলে দুই টুকরো করে একটি দিয়ে থলে এবং অন্যটি দিয়ে মশকের মুখ বেঁধে দেন এটা দেখে তার জন্য দোয়া করেন আল্লাহ যেন এর বিনিময়ে জান্নাতে তাকে দুটি নিতাক দান করেন এজন্য তার নাম হয় জাতুন নিতাকায় হিজরতের পরে তার উপর বেশ ঝড় চায় আবু বকর চলে যাওয়ার পর আবুজাহাজ সহ কোরাইশের বেশ কিছু লোক তার বাড়িতে আসে আসমা দরজা খুলে দেন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 ছয় নম্বর পয়েন্ট গোপনীয়তার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করা অর্থাৎ ব্যালেন্স মেনটেন করা হিজরতের সময়ে এবং মাক্যী জীবনের শেষ দিকে রসল সাল্লু আলাম প্রায় সব কাজেই অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে চলেছিলেন ইসলাম ও মুসলিমদের রক্ষা করার জন্যই তিনি গোপনীয়তা বজায় রেখেছিলেন কিন্তু গোপনীয়তা ও দাওয়ার মধ্যে অবশ্যই ভারসাম্য বজায় রাখতে হবে হিজরতের একটি ছোট ঘটনা দেখিয়ে দেয় কিভাবে দুটো কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হয়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 অন্যদিকে মক্কার বাইরের লোকজন রসুলের নাম শুনলেও সরাসরি সাল্লু মূলত মক্কা আর মক্কার বাইরে শুধু তাই তার তারা কাজ করেছেন অনেকেই তার নাম শুনেছিল কিন্তু তিনি দেখতে কেমন ছিলেন সে সম্পর্কে তাদের কোন ধারণাই ছিল না আবু বক্কর রাজিল্লা আহ বেশ পরিচিত থাকায় কেউ তাদেরকে দেখলে আবু বকরের সাথে কথা বলতে এগিয়ে আসত তারা আবু বক্কে জিজ্ঞেস করতে যে তার সাথে লোকটি কে অর্থাৎ তারা রসুল্লাহ আলহাম সম্পর্কে জিজ্ঞেস করত আবুকর আহ জবাব দিতেন তিনি হলেন আমার পথ প্রদর্শক আমাকে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন এই কথা শুনে তারা মনে করত আবু বকরের সাথে এই লোক অর্থাৎ রসুল্লাহ সাল্লু আলিয়া আবু বকরের মরভুমুর মধ্য দিয়ে পদ দেখিয়ে নিয়ে যাচ্ছেন অর্থাৎ গাইড যদিও আবু বকর বুঝিয়েছেন ভিন্ন কথা তিনি বুঝিয়েছেন রসুল তাকে আল্লাহ তারা নির্দেশিত এটা এমনভাবে বলতেন যাতে রসুল পরিচয় গোপন থাকে কেননা নবীজি সাল্লাহ আলিহাস্লামের জীবন ছিল হুমকির মুখে আবুক রাজিয়াল আনহু মিথ্যাও বলেননি ঘুরিয়ে কথা বলেছেন এটাকে বলা হয় তাওরি গোপনীয়তা রক্ষা করা কিন্তু একই সাথে দিনের দাওয়াত দেওয়ার সময় নিজের পরিচয় প্রকাশ করে দেওয়াটাই হিকমা তাই হিজরতকালে যখন রসুল্লাহ সাল্লু আলহিমের সাথে আবু বুরাইদা আল আসলামী দেখা হয় তখন তিনি নিজেকে সর্বশেষ রসুল হিসাবেই নিজের পরিচয় দেন এবং তাকে ইসলামের দাওয়াত দেন এরপরে আবু বুরাইদা ইসলাম গ্রহণ করেন শুধু তাই নয় পরবর্তীতে বুরাইদা রসুল্লাহ সাল্লু আলহিসের সাথে উনিশটি যুদ্ধের মধ্যে ষোলটি যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি একজন মুজাহিদী ছিলেন না তিনি ছিলেন একজন দাই। তার দাওয়াতে তার গোত্র আসলাম ইসলাম গ্রহণ করে রসুল হিজরতের সময় দুইজন চোরকে দাওয়াত দিয়েছিলেন তারাও মুসলিম হয়ে যায় তিনি তাদের নাম জিজ্ঞেস করলে তারা বলে আমাদের নাম হল আল মোহানান আল মোহানান মানে হল অসম্মানিত ব্যক্তি রসুল্লাহ আলহিহাস্লাম তাদের নাম বদলে দিয়ে তাদেরকে মুক্রামান বা সম্মানিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেন হিজরতের পুরো সময়টা জুড়েই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 তিনি প্রথমেই তাদের স্বপ্নের ব্যাখ্যা না দিয়ে আগে তাদের চমৎকার সম্বোধনের মাধ্যমে নিজেদের কাছে আপন করে নিয়েছেন তারপর তাদেরকে সেই মজলিসেই তাও সেইদের দিকে আহ্বান করেছেন এবং এরপর তাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন একজন দায়ীর মানসিকতা এমনই হওয়া উচিত তার কথা কাজ চিন্তাভাবনা জুড়ে সব সবসময় ইসলামের দাওয়াতের বিষয়টি মিশে থাকবে মাক্কি জীবনেও এরকম আরেকটি ঘটনা আছে একবার রসুল্লাহ সাল্লাহ আলহাম একজন মেষপালককে দাওয়া দিয়েছিলেন তিনি সেই মেষপালকের কাছে দুধ খেতে চাইলেন মেষপালক বলল এই মুহূর্তে কোন ছাগলের কাছে তার কাছে ছাগলের দুধ দোহন করার জন্য অনুমতি চাইলেন মেষ অনুমতি পেয়ে রসুল্লাহ সাল্লাহু আলিউলাম দুধ দোহন করা শুরু করলেন আর প্রচুর পরিমাণে দুধ বের হয়ে আসলো। প্রথমে মেষপালককে দুধ পান করতে দেয়া হলো। এরপর রসুল্ল সাল আলিউলাম ও তারপরে আবুবাহ আনহু দুধ পান করলেন তখন মেষপালক আসমানের শপথ সত্যি করে বলুন তো আপনি কে আমি আপনার মতো কাউকে এখনো দেখিনিজি সাল্লু আলি সাল্লাম বললেন আমি যদি আমার আসল পরিচয় তোমাকে দেই তাহলে তুমি কি তা গোপন রাখবে সে বলল হ্যাঁ রাখব নবীজি সাল্লু আলি সাল্লাম বললেন আমি মোহাম্মদ আল্লাহর রসুল সে বলল আচ্ছা তবে কি আপনি সে ব্যক্তি যাকে কুরাইশা সাবি বলে সম্বোধন করে সাবি একটা অবজ্ঞাসূচক শব্দ কুরাইশা ইচ্ছে করে মুসলিমদেরকে হেয়া করার জন্য এই নামে ডাকত রসুল্লাহ আলী জবাব দিলেন হ্যাঁ তারা এই নামে ডেকে থাকে তারপর মেষপালক বলল আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি যা বলেছেন তা সত্য এবং আপনি মাত্র যা করলেন তা একজন রসুলই করতে পারে আমি এখন থেকে আপনার উপর অবতীর্ণ দিনের অনুসারী রসুল্লাহাম বললেন তুমি এখনই তা করো না যখন তুমি দেখবে আমি প্রকাশ্যে নিজেকে ঘোষণা করছি তখন তুমি এসে আমাদের সাথে যোগ দিও নবীজি সাল্লু তাকে মুসলিম হতে মানা করেননি তিনি তাকে মুসলিম জামাতে যোগ দিতে পারন করলেন কারণ রসুল্লাহ সালু আলিয়া তখনও গোপনে দাওয়ার কাজ করে যাচ্ছিলেন এভাবেই রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম একই সাথে দাওয়া করেছেন ও নিজের পরিচয়ও গোপন রেখেছেন এসব ঘটনা থেকে বোঝা যায় কিভাবে দাওয়া ও গোপনীয়তা রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয় এই ধরনের পরিস্থিতিতে রসুল সাল আলী আসলাম শুধুমাত্র সেসব ব্যক্তির কাছেই নিজের পরিচয় দিয়েছেন যাদেরকে দেখে তার মনে হয়েছে যে তারা তার ডাকে সাড়া দিবেন। সাত নাম্বার পয়েন্ট একজন দায়ী একজন মুমিন ব্যক্তিগত আরামায়াসের উপর দিন ইসলামকে প্রাধান্য দেন রসুল্ল সাল আলী আসলাম তার বন্ধু হিসেবে কাছের বন্ধু তিনি হিজরত করার মত কেঁদে ফেলেছিলেন মক্কা থেকে মদিনার পথে হিজরত ছিল খুবই বিপদজনক একটি যাত্রা তারা ধরা পড়তে পারতেন মারা পড়তে পারতেন কিন্তু এর পরেও নবীজের হিজরতে সঙ্গী হবার সুযোগ পেয়ে আবুবকর কেঁদে ফেললেন কেন একজন সত্যিকারের মমিন আসলে নিজের বিপদে ভয় পায় না রসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের হিজরত করাকে তাই আবুকর আহু নিজের উপর রিস্ক হিসেবে দেখেননি তিনি হিজরতকে দেখেছেন রসুল সাথে তার সাহায্য করা নিরাপত্তা দেওয়ার একটি সুযোগ হিসেবে নবীজির সাথে হিজরত করাকে তিনি নিজের উপর বিপদ ডেকে আনা হিসেবে দেখেননি বরং তিনি এই সুযোগকে দেখেছেন তিনি আল্লাহর পক্ষ থেকে এক মর্যাদা হিসেবে আর রসুল্লাহ সাল্ল আলি সাল্লামের সাথে হিজরত করতে পারার চাইতে বড় সম্মান আর কি বা হতে পারে হিজরতের প্রস্তুতির জন্য চার মাস ধরে উঠকে ভালো ঘাস খাইয়ে মোটা তাজা করেছিলেন গুহায় আশ্রয় নেওয়ার সময় তিনি রসুল্লা সাল্লু আলিয়াকে প্রথমে ঢুকতে না দিয়ে নিজে আগে ঢুকে পরীক্ষা করে নেন কিছু আছে কিনা এরপর নিশ্চিত হয়ে তিনি রসুল্লাহু আলহামকে ভেতরে ঢুকতে দেন আর পুরো যাত্রাপথে তিনি সতর্ক দৃষ্টি রাখেন যেন কোনো বিপদ অতর্কিতে না আসে আর এসব তিনি করেছেন নিজ উদ্যোগে আবু বকর রাজিয়াল আনহুকে নবীজির এসব বলে বলে করানো লাগেনি আবু বকর রাজিয়াল আনহু ছিলেন একজন অ্যাক্টিভ মানুষ সত্যি বলতে সবচেয়ে অ্যাক্টিভ মুসলিম ছিলেন আবু বকর অমর আবনুল্লাহ আনহুর খিলাফতের সময়ের একটি ঘটনা তিনি শুনতে পেলেন কিছু লোক আবু বকর আর অমরের মধ্যে কে উত্তম তা নিয়ে আলোচনা করছে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 রসুল্লা সালাম যখন আবু বকরতের ব্যাপারে জানান তখন আবু জানালেন হিজরতের জন্য তবে তিনি উটগুলো ব্যবহার করবেন ফ্রিতে তিনি উটগুলো নিতে চাননি শুধু তাই নয় সুরাক মালিক যখন বুঝতে পারল মোহাম্মদ সাল্লু আলহিাস হচ্ছেন আল্লাহ নবী তখন সে নিজেকে জেঁচে পড়ে গিয়ে আল্লাহ রসুলকে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 যদি সে মানুষ থেকে না নেয় তবেই মানুষ তাকে ভালোবাসবে আল্লাহ বলেন আমি তার জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমার প্রতিদান একমাত্র বিশ্বজগতের প্রতিপালকের কাছেই আছে যখন একজন আলিম সরকারি খরচে জীবনযাপন করেন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 এই দ্বিমুখী আচরণ থেকে আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটি পাই তা হল তারা ব্যক্তি মোহাম্মদ সাল্লু আলিহু আসাল্লামকে অপছন্দ করত না বরং ব্যক্তি মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলিহুয়াশ্লামের আনিত বার্তা যা আল্লাহর পক্ষ থেকে এসেছে সেই বার্তাকে তারা অস্বীকার করত অপছন্দ করত কাজেই এটা কোন ব্যক্তিত্বের দ্বন্দ্ব বা রাজনৈতিক ক্ষমতার বিরোধ ছিল না এটি ছিল একটি বিশুদ্ধ আদর্শিক যুদ্ধ কোরআষরা আল্লাহ রসুল্লাহ আলী সত্যবাদী জেনেও তাকে মিথ্যাবাদী বলত এ থেকে বোঝা যায় ইসলামের শত্রুরা বুকের ভেতর কতটা ঘৃণা আর অধ্য ক্ষমতা হারানোর ভয়ে মান সম্মান ধরে রাখতে তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে আল্লাহ বলেন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 তিনি আদর্শিক এই দ্বন্দ্বকে ব্যক্তিগত দ্বন্দ্বে রূপ দিতে চাননি তারা মিথ্যা বলেছে বলে তিনি নিজের আমানতদারিতা নষ্ট করেননি তিনি তাদের জিনিসপত্র ফেরত দেওয়ার জন্য আলীকে নিযুক্ত করে গেছেন নিজের যানবাচন নিয়ে তিনি চিন্তিত ছিলেন সাধারণত এই সময়টায় মানুষ নিজের সম্পদের কথা ভুলেই যায় কিন্তু আল্লাহ রসুসাল্লু আলী অন্য সম্পদের কথাও ভুলে যাননি তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করে হিজরত করেছেন আজকের পর্ব শেষ। পরবর্তী পর্বে আমরা আলোচনা করবেন তাৎপর্য সামগ্রিক অবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আল আলহ আসহাবিউআসাল আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম www.facebook.com dotfacebook dot slash rangeups media off of youtube channel www.youtube.com dot youtube dot org two